Ha, ha, ha. जिलम जस चले रसटा न ढुके पड़ार से रोमांचक हर रंजन गुप्तर कहनी अवलम्बने आजकल गल्प रक्तमुखी नीला घुमा जरा आसपे हाथ बाड़िए सुइचा टीपे माथार का टेबिल लैंप्ट जेले दिल मुरेदू नीलाभ आलोए घर जान स्पना उठल निसब्ध निसंग्रि कार्य कलकता शहरे बड़े गायर दिख रोला जानला हावा ढुक रेसब्दे हिम झर आभास मध्य रात ठंडा हवएकार आकाशे कोले शून्य स्थिर हो इतस्त कयटी आकाश प्रदीपर आलो दूरे आरो दूरे विक्षिप्तर रक्तलो निशाचर नई हिमेल रात रक्तर लोभे हाजिर हो চমকে সরে দাঁড়িয়ে আগন্তুকের দিকে দৃষ্টিপাত করলাম আগন্তুক ততক্ষণে অনাহতই ঘরের একটি সোফা অধিকার করে বসে পড়েছেন তার মাথায় একটি ফেল্টের ক্যাপ। পরিধানে মভ কালারের দামি স্যুট মুখখানে নিখুঁত ভাবে কামানো চোখে কালো কাছের সেলুল না আমি চোর ডাকাত বা খুনি নই আপনি দাঁড়িয়ে কেন বসুন প্লিজ বসুন মুখখানে হাড় বের করা দুঃখ কঠিন চোয়ালের দুপাশের হাড় দুটো বয়ের আকারে বিশ্রীভাবে সামনের দিকে উঁচু আপনি তো সুব্রত রায় কিরিটি রায়ের সহকারী এবং বন্ধু হ্যাঁ কিন্তু আপনি ব্যস্ত হবেন না বলছি বলছি আমারও একটা পরিচয় আছে জল খাওয়াতে পারেন অনেকটা পথ এসেছি বাড়িতে ঢুকবার সময় দেখলাম যে সদর দরজাটা ভেজানো রয়েছে আমি কড়া নালাম কোন সারা পেলাম না একটু ঠেলতেই দরজাটা খুলে গেল। সামনে সিঁড়িটা দেখে আমি সোজা উপরে উঠে এসেছি এই জানলাটা দিয়ে আলো জ্বলতে মনে হল ওই ঘরে নিশ্চয়ই কেউ আছেন তবে যে আছেন এটা আমি ভাবি প্লিজ এক গ্লাস জল আমি সোফা থেকে উঠে গিয়ে কাছের গ্লাসে করে জল এনে ভদ্রলোকের সামনে ধরলাম শ্রান্ত হয়ে চর পাতা দুটি বোজালেন। ভদ্রলোকের মুখের দিকে তাকালাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাত্রির কঠিন স্তব্ধতা ভঙ্গ করে বললেন সুব্রতবাবু का कार बात दाड़ानिट प्लीज दर्जा जो भलो ब्ली आसार समय নিচের সদর জাটা কিন্তু আর কেউ নেই বুঝি সনত আর রাজু দুজনের মাকে নিয়ে কিরিটির সঙ্গে শিলং গেছে বেড়াতে এখানে আমি একাই ভোলা চাকর রাম ঠাকুর সম্বল দারোহান্টি পর্যন্ত ভাগলবা। মানে বাড়ি মোটামুটি খালি তা যা বলেন সুব্রত বাবু আপনাকে বিরক্ত করতে এসেছি আমি তাহলে খুলে বলি এই যে এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকায় একটা সোনার আংটি ভদ্রলোক ডান হাতখানে আমার সামনে বাড়িয়ে ধরলেন দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকায় একটি সাপ আংটি আংটির সাপের মাথায় মানে ছিল মানে এখনো তো মনে হচ্ছে নীলাই না না না এটা এটা নীলা নয় এটা সামান্য একটা নীলচে কাঁচ মাত্র নীলছে আমার আমার রক্তমুখী নীলাটা হারিয়ে গেছে সুব্রতবাবু যে যেভাবে হোক যে উপায় হোক আমার নীলাটা আপনাদের উদ্ধার করে দিতেই হবে সুব্রতবাবু আপনি আমার কথা বিশ্বাস করুন নীলা যদি কেউ সত্যি চুরি করে থাকে আমার যথাসাধ্য চেষ্টা করবো সেটা উদ্ধার করে দিতে আর আমার বন্ধু কিরিটিকে তো জানেন আমি যদি না পারি তাকে বলুন তো কোনো কথা গোপন করবেন না গোপন করলে অনুসন্ধানের ব্যাঘাত ঘটবে তাছাড়া আমার আর আপনার মধ্যে যদি একটা ভালো রকমের বোঝাপড়া না থাকে তবে আমার পক্ষে কারো হয়ে কাজ করাও সম্ভব হবে না সে কথা কিন্তু আপনাকে আগে থেকে জানিয়ে রাখছি নিশ্চয়ই নীলাটার একটা ছোট্ট ইতিহাস আছে আমার বয়স বর্তমানে ছাপান্ন বছর বছর পনেরো আগে তখন আগ্রায় একটা নিলামে এক বিখ্যাত পার্সি মার্চেন্টের আরো অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ওই রক্তমুখী নীলাটা আমি কিনেছিলাম মিলাটা ওই সাপ বসানো ছিল সে পার্সি মার্চেন্টে ছিল প্রকাণ্ডিং রক্তমুখী মিলার আংটিটা পরবার পর থেকে তার ব্যবসায় হু করে লাভ হতে লাগল এমন সময় হঠাৎই একদিন সকালবেলা সেই পার্সি মার্চেন্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল বুঝলেন ভদ্রলক নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন এমনি ভদ্রদের সংসারে আপনার বলতে আর কেউ ছিল না থাকবার মধ্যে ছিল এক দুঃসম্পর্কীয় ভাগ্নে তো ওই আকস্মিক দুর্ঘটনার সংবাদ নিয়ে ভাগ্নের কাছে তার গেল দুর্ঘটনা দিন তিনের পরে শোনা গেল সেই পার্সি মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নাকি এক লক্ষ সুৎখরের কাছে বাঁধা আছে উনি একটা নতুন ইনভেস্টমেন্টে টাকা ঢালতে গিয়ে জাস্ট মৃত্যুর আগে সাত দিনের মধ্যে যথাসর্বস্ব খুইয়েছিলেন সব সম্পত্তি নিলামে নিলামের কথা কেনা আমার একটা নেশা ছিল সেখানে কি আমি অন্যান্য জিনিসের সঙ্গে ওই নীলার আংটিটাও দেখলাম রক্তমুখী নীলা চমৎকার চমৎকার আংটিটা চর তার আঙুল থেকে আংটিটা চুরি করে নিয়ে চলে যায় এবং তার কিছুকাল পরেই তো জানেন উদয়নালা দুর্গের পতন হলো সে সঙ্গে বাংলার শেষ আশার প্রদীপটুকু নিভে গেল তারপরে বহু হাত পাল্টে বহু উত্থান পতনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আংটিটা এক পাঠান দস্যুর হাতে পড়ল সেই দস্যুটা যখন ধরা পড়ল তখন আংটিটা গেল গভর্নমেন্টের হাতে আর সেখান থেকে ওই পার্সি মার্চেন্ট মাত্র একুশ টাকায় আংটিটা কিনে নিয়েছিলেন একটা সুদৃশ্য কারুকার্য ঘচিত রূপর ডিশে আংটিটা রক্ষিত ছিল সোনার একটা সাপ আংটি একটা সাপ সোনার তারের মতো তারই মাথায় একটা বড় সড় মটর দানার মতো ওই রক্ত মুখে নীলা নীলাভ এক ফোটা জমাট রক্ত যেন আশ্চর্য আশ্চর্য সুন্দর অন্ধকারে আপনি বিশ্বাস করবেন না সুব্রতবাবু আংটির পাথরটা সাপের চোখের মতো জলে দিনে আর রাতে আলো তারতম্যের জন্য পাথরের মধ্যেও রঙের রূপান্তর করে যায় ফলে আন্টিটা দেখে আমি এত মুগ্ধ হয়ে গেলাম তখনই মনে মনে স্থির করলাম যত দামেই পোক আংটিটা আমি বই কিনবই আমার চাইতে বয়সে কিছু বড় আর বাসি ভদ্রলোকের সঙ্গে আমার দরকষাকষি চলছিল নীলাটা নিয়ে শেষটায় সাড়ে তিন হাজার টাকা দিয়ে আংটিটা আমি কিনে নিলাম আর তখনই আঙরে পড়লাম আংটিটা শরীরের সমস্ত স্নায়ু কোষ গুলোকে আরো বাড়তি তরঙ্গে একেবারে ভরিয়ে তুললো মাথার মধ্যে সঙ্গে সঙ্গে কেমন ঝিমঝিম করে উঠলো মনে হলো আর আর বোধহয় আমি চলতে পারবো না জীবন জীবন আমার বন্ধু ও কলকাতা থেকে আমার সঙ্গে এসেছে জীবন কুমার সেন তো তাজের পাশাণ চত্বরে আমি জীবন আর আমার সেই আগ্রার বন্ধু আমরা তিনজনে বসে আছি এমন সময় অদূরবর্তী ধূসর সীমান্তের শীর্ষ ছুঁয়ে আকাশের বুকে চাঁদ দেখা আলো যেন গলে গলে পড়ছে আমরা তিনজন একেবারে তন্ময় হয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছি হঠাৎই আমার ডান হাতের ওপর একটা কিসের স্পর্শকে আমি চমকে ফিরে তাকালাম देखिए अशीतिपर वृद्धी भद्रलोक सदा धपधपे दाड़ी हटाते चलते गेकायदाय हाथे ऊपर बा दिए फेले अजान तो, दब तो खुब अनुत हुए भांगा भांगा गलाय बोलें বৃদ্ধ ভদ্রলোক অত্যন্ত সবিনয় ক্ষমা প্রার্থনা করে খুবই কণ্ঠিত ভাবে চলে গেলেন আমরা আরো কিছুক্ষণ সেখানে বসে রইলাম তারপর এক সময় উঠেও পড়লাম বন্ধুর নিজের মোটরে করে তাজ দেখতে গিয়েছিলাম তাজের গেটের বাইরে ড্রাইভার অপেক্ষা করছিল আমাদের জন্য গাড়ি নিয়ে আমার অন্যদিকে বন্ধু উঠে পড়েছেন আমি গাড়ির ফুর্বরে পা দিয়ে পেছনের সিটে উঠতে যাব হঠাৎই রাত্রির জমাট স্তব্ধতা ভেঙে দিয়ে একটা পিস্তলের গর্জন সরা গেল সঙ্গে সঙ্গে গাড়ির পেছনের কাজটা ঝনঝন শব্দে চূর্ণ পে চূর্ণ হয়ে গেল ঘটনার আকস্মিকতা আমরা সকলে তটস্থ হয়ে উঠলাম আমার ওই কলকাতার বন্ধু জীবন ও যেমনি সাহসী তেমনি খুব গুণ্ডাত রোদেন আর কি সঙ্গে সঙ্গে গাড়ির দরজা করে একটা লাভ দিয়ে পড়লো আর ডান দিকে সেরি ওই তাজ বাজারে যেখানে পাথর আর নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেই দিকে ছুট লাগালো তারা তো দেখছি আমরা একেবারে হতভঙ্গ হয়ে গাড়ি কাছে দাঁড়িয়ে রইলাম অল্পক্ষণ পরে জীবন ফিরে এলাকা ভাঙা গাড়ি চেপিয়ে রওনা হলাম বাড়ির দিকে তাজ গেট থেকে বেরিয়ে কংক্রিটের শুরু রাস্তাটা বরাবর আগ্রা ফোর্ট স্টেশন পর্যন্ত চলে গেছে রাস্তার দুপাশে নানা রকম গাছপালা চাঁদের আলোয় জড়া জড়ি করে দাঁড়িয়ে আছে যেন স্বপ্নের মতো মাঝে মাঝে হাওয়ার মৃদুর মৃত দোলায় পাতাগুলো শীর্ষির শব্দ করে আমাদের গাড়ি ছুটে চলেছে গাড়ির মধ্যে আমরা সকলে চুপচাপ বসে আছি কারোর মুখে কোনো কথা নেই আমরা কোনো গোটা ঘটনাটাই এত রহস্যময় যে আমাদের আর কোনো বাক্যস্ফূর্তি ঘটছিল না সেদিন গভীর রাতে দোতলার ঘরে আমি আর জীবন পাশাপাশি শুয়ে আছি হঠাৎ খসখস শব্দে আমার ঘুমটা ভেঙে গেলায় ভরা এক টুকরো আকাশ যেন ঘুমের ঘরে স্বপ্নের একটুখানি ছোঁয়া চাঁদটা দেখা যাচ্ছে না বোধহয় তখন আকাশের এক প্রান্তে হেলে পড়েছে আবার আবার খসখ অনেক রকম নিঃশব্দ পায়ে কেউ যেন ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে আমি এসে ঢুকেছে কিন্তু কে কে পর চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়ে মৃদু আলো ছয়া ভরা ঘরের চারপাশে তাকাতে লাগলাম হঠাৎই চোখে একটা লম্বা অস্পষ্ট ছায়ামূর্তি তাকে আমার সমস্ত শরীর কিরকম রোমাঞ্চিত হয়ে উঠছে ছায়ামূর্তি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো এতক্ষণে আমি ভালো করে আমার সামনে ধণ্ডায় মূর্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দুখণ্ড অঙ্গার আহ, ক্রূর কি সেই দৃষ্টি যেন যেন কুচ্ছিত ভয়ঙ্কর একটা বন্য লালসা সে দৃষ্টির মধ্যে হয়ে উঠছে গায়ে একটা কালো রঙের চাদর চাদটা মাথার ওপরে গমটার মতো তুলে দেওয়া গমটা জাগিয়ে ধরে কি বলবো সুব্রত বাবু কি সম্মন যে সে দৃষ্টিতে সেই ক্ষুদিত চোখের আমার কণ্ঠের সমস্ত শক্তি যেন অবস হয়ে গেছে ধীরে ধীরে হঠাৎ দেখলাম লোকটা তার কালো চাদরের ভেতর থেকে একটা লম্বা দীর্ঘ হাত বীর করে বিছনার একপাশে রাখা আমার ডান হাতটা ছেপে ধরল আমি আমি করে উঠে বসে আমার সমস্ত শক্তি জড়ো করে চিৎকার করে উঠলাম বিদ্যুৎ গতিতে আমার ডান হাতের আঙুনে যেন একটা মোচর দিয়ে লাফিয়ে পড়ে কোথায় অদৃশ্য হয়ে গেল শুনে ততক্ষণ জীবন ধর্ম উঠে বসেছে বাড়ির আর সব লোকেরা উঠেছে আমার মুখে সব কথা শুনে সকলে মিলে নানা জায়গায় চারিদিকে খোঁজাখুঁজি করলো কিন্তু আশ্চর্য ভেতরে না বাইরে না কাউকে কোথাও দেখা গেল না তা ধরুন মাটি থেকে দোতলার জানলা প্রায় প্রায় দশ বারো হাত উঁচু হবে সাধারণ মানুষের পক্ষে সেখান থেকে আমি কিন্তু খুব জেদের সঙ্গে বললাম তা হোক ওটা আমি খুলবো না আঙুল থেকে কিছুতেই খুলবো না যত বিপদে আমার যদি মরতে হয় তাও শিকার কিন্তু রক্তমুখী নিরামে খুলবো না তারপর। আমি থেকে তা দীর্ঘ এক বছর বুঝলেন আমার আর কোন বিপদ আপদ ছিল না এদিকে ব্যবসাতেও আমার দিনের পর দিন বেশ ভালো রকম উন্নতি হতে লাগলো বোম্বাইয়ে এরই মধ্যে এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার আলাপ হলো ব্যবসাতে আমার প্রচুর লাভ হতে লাগলো প্রচুর এমনি করে কেটে গেল আরো বারোটা বছর কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায় আমার হঠাৎ আমার আংটিটার কথা মনে পড়ল আমি টাকালাম আংটিটার দিকে কিন্তু কি বলবো আপনাকে হঠাৎই আমার হঠাৎই মনে করল আশ্চর্য আংটির পাথরটা যেন কেমন কেমন দেখাচ্ছে না আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে গাড়িতে চেপে বউবাজার এক জুয়েলারির দোকানে গেলাম আমার পরিচিত যথেষ্ট পরিচিত জুয়েলার আংটির পাথরটা পরীক্ষা করলেন আমাকে বললেন জানেন বললেন ওটা আসলে নীলাই নয় সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র নীল রঙের কাঁচ হ্যাঁ হ্যাঁ আমি আরেকটু জল খেতে পারি নিশ্চয়ই কথা বলতে বলতে ইউ ইউ আমি আমি বাড়িতে ফিরে আগে খবর দিলাম বুঝলেন আমি তো মানে আমি তখন চারদিকে পাগলের মতো দিবাহ রাত্রে ওই রক্তমুখী নীলা পাথরটার কথা চিন্তা করতে রাখলাম ঠিক এই সময় একটা বেনামি চিঠি আমি পেলাম রেজিস্ট্রি ডাকে সেই চিঠি तुम्हारा आ मेकी पाथर बसानो अन् आंग सुनल तुम्हें पुलिस सहाज्य नहींचो किंतु तब हाँ मिथ्यार समय अर्थर अपब्यय्र কারণ এই জীবনে আর সেটা ফিরে পাবার কোন আশাই নেই যেন্স ফোর ফোর তোমার আর আমি তিন চারবার আগা গোড়া চিঠিটা পড়ে শৈলেশ্বর বাবুর মুখের দিকে তাকালাম এখন তাবু কেন এত গোপনে এত রাতে আমি আপনাকে বিরক্ত করতে এসেছি আচ্ছা আট মাস আগে এমন কোন ঘটনা বা উপলক্ষ ঘটেছিল যে আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন তেমন কিছু তো মনে পড়ছে না তাছাড়া দিন আগেকার কথা আট মাস আপনি কোথায় ছিলেন আট মাস ব্যবসা সংক্রান্ত অমর ভদ্র রুচিসম্পন্ন লোক আমাদের ব্যবসা জগতে বড় একটা চোখেই পড়ে না বয়স কত বলে আপনার মনে হয় আমার বয়সী কে দু এক বছরের বড় হতে পারে না কি আচ্ছা পুলিশ কি এখন আপনার কেসটা আপনাকে আমার কাছে রেখে যেতে হবে কাল সকালে হোক বা রাত্রেই হোক সুবিধে আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করব বাড়ি থেকে কোথাও বেরোবেন না কেমন আর জরুরি কিছু বুঝলে সে ফোনে যোগাযোগ করা যাবে ঠিক আছে আপনি তাহলে বাড়ি যান রাত্রি প্রায় শেষ হতে চলল অবলেশ্বরবাবুকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম ভোলার সন্ধান করতে গিয়ে দেখি এবার বাড়ি ফিরে সদর দরজা বন্ধ থেকে বাইরে রোয়াকে শুয়ে দিব্যি নাড্ডা ভোলাকে জাগিয়ে ঘরে ডেকে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম তারপর ওপরে এসে শুয়ে পড়লাম অপ্রত্যাশিত কিরিটি শিলং থেকে ফিরে এলো আমি এ সময় বসে মিস্টার শৈলেশ্বর সেনের রেজিস্টারি ডাকি পাওয়া চিঠি সময় দরজার সামনে দণ্ডা মানিটি এত মনোযোগ দিয়ে করা হচ্ছে একটা চিঠি হুম হুম 10-4-4-1 24-41 कथा टाइम नीचे नाम बदले अक्षर तब कि मीन खुजे को नाम अक्षर नो की नाम रजत দাওয়া হয়েছে আর সবাই কি বাড়ি চলে গেল না তাদের শৈলাবাসের আকাঙ্ক্ষা এখনো মেটেনি কি আর করি হাত পাগুটি এমন দিন চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাবার হয়ে উঠেছিল আর থাকতে পারলাম না সুব্রত না তবে তুমি স্নানের ঘরে যাও আমি ততক্ষণে ভোলা দিয়ে কাপড় আর টাওয়ার পাঠিয়ে দিচ্ছি কিরিটি স্নান ঘরের দিকে চলে গেল বিকেলের দিকে আমাদের বাড়িতে ভোলা গরম গরম চা টোস্ট দিয়ে গেছে চা খেতে খেতে মাস্টার তোর সকালের সেই চিঠি রহস্য আমার কাছে এতক্ষণে খলসা হয়ে গেল অর্থটা কি জলের মতো সোজা কথা হচ্ছে <laughs> <laughs> আমি কি সুব্রত রায়ের সঙ্গে কথা বলতে পারি আমি ও শৈলেশ ঘটনা হল হলো একটা মানে ইয়ে হয়েছে আমি আজি একটু জরুরি কাজে বাইরে যেতে বাধ্য হচ্ছি কোথায় যাচ্ছেন পাটনা সে আজকে তো আমাদের আপনার বাড়িতে যাওয়ার কথা ছিল হ্যাঁ হ্যাঁ আসলে আমার ওই পার্সি পার্টনার ওকে যেতে বারণ কর এবং বল যে পার্সি কেন কোনো পার্টনারের সঙ্গে যেন কোথাও উনি না যান আমরা ঘন্টা মধ্যে ওদের সঙ্গে দেখা করব। আর জিজ্ঞেস করতে পার্সি মার্চেনটা এখন কথা থাকেন শুনুন কিরিটি কিন্তু আপনাকে যেতে বারণ করছে আর नीलाकेटना चाहे ना क्या আচ্ছা আচ্ছা শুনুন শুনুন সুব্রত আমি বলি কি এর মধ্যে যদি আপনারা একবার চলে আসেন তো আমার বাড়িতেই দেখা হয়ে যায় ইনফ্যাক্ট আমার ওই পার্সি বন্ধুও ওই ট্রেন ধরবার জন্য গ্র্যান্ড হোটেল থেকে আমার বাড়িতেই আসছেন ওখানে আপনাদের সঙ্গে আলাপও করিয়ে দেব উনি উনিও সব এটা কিন্তু আমরা ঘন্টা খানিকের মধ্যে যাচ্ছি शैले हजर हजर रोडर विशाल तीनतला सदा रंगी सामने लोहार गेट गेटे नेपाली दार्वान गेट लाल कांकुरछनो पथ बराबर गाड़ी बारान्वर नीच पर्त गए দুপাশে টেনিস লন নানা জাতীয় মরশুমি ফুল ফুটে আছে পাতাবাহা গাছ বেশ সাজানো বাগান গাড়ি নিচে গাড়ি থামাতেই আমাদের নজরে পড়ল অন্যদিকে দাঁড়িয়ে আছে বেহার আমাদের পদ দেখিয়ে ওপরে নিয়ে গেল দোতলার কুনের দিককার একটি ঘরে সেন ছিলেন্লিজ আমরা ঘরে ঢুকলাম কালো পাথরের সোফা পাতা। তারই একটাতে বসে আছেন একজন শ্বেত ও শস্ত্র বৃদ্ধ পার্শী ভদ্রলোক ভদ্রলোকের চোখে কালো কাঁচের চশমা বুঝলাম ইনি সেনের বিজনেস পার্টনার আমরা সকলে বসলাম তারপর সেন কালো চশমাছকে পার্সি ভদ্রলোককে দেখিয়ে বললেন ইনি আমার অংশীদার আর বিশিষ্ট বন্ধু মেটা ইনি সুব্রত রায় আমার চোখ কি খারাপ নাকিটা যাবৎ আমার একটি মাত্র চোখ উইক হয়ে পড়েছে তার মানে তার মানে একটা চোখ ছোটবেলায় নষ্ট হয়ে যায় এই বাচোকটা বাচোকটা বা চোখটা আমার মাত্র চোখ অত্যধিক পরিশ্রমে এটাও পাশে উইক হয়ে পড়ে যেতে ডাক্তারের পরামর্শে কাল ব্যবহার করছি এই কিছু দিন হলো হলো কালো শুনলাম আপনার আমার বন্ধুর হারানো নিরাটা উদ্ধারে চেষ্টা করছেন সত্যি নিরাটা হারানো অবধি আপনার কাছে চিরকৃত থাকবো আমরা চেষ্টা করতে পারি ফলাফলের কথা কি করে বলি বলুন আপনার ক্ষমতার কথা মুখে আমি শুনেছি না। এবারে যে আমাদের উঠতে হবে এক্সকিউজ আজ আমাদের একটু ছেড়ে দিতে হবে মিস্টার রায় একটা বড় জরুরি কাজ আমাদের হাতে আছে পাটনার যেতেই হবে আপনাদের সঙ্গে আর একদিন ভালো করে আলাপ করব হঠাৎই কিরিটির কণ্ঠস্বরে আমরা সকলে চমকে উঠলাম যে সেনের রক্তমুখে লাটা চুরির অপরাধে অভিযুক্ত করছি ঘরের মধ্যে সবসময় বস্ত্র পাথর বোধ হয় এতটা কেউ চমকে উঠত না মিস্টার বেটা যেন কিরিটির কথায় পাথরের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে গেছেন কালো কাঁচের চশমা পরা চোখ নিয়ে মাথাটা হেলিয়ে অচঞ্চল ভাবে মিস্টার সেন যেন ভয়ানক বিব্রত হয়ে পড়েছেন কিরেটি তখন মিস্টার মেটার দিকে তাকিয়ে তেমনই বজ্র কঠিন আদেশের ভঙ্গিতে বলল লক্ষে ছেলের মতো আসন গ্রহণ করুন থেকে রক্ত মুখে নীলা বসানো সাপ আংটিটা খুলে নিয়ে অন্য একটা নকল পাথর বসানো আংটি পরিয়ে দেন রোস্তমজি হয়তো আপনারা ঠিক চিনতে পারছেন না বম্বে বিখ্যাত পার্সি পাবলিকেশন বিজনেসম্যান এক সময় যাকে নিজের স্বয়ন কক্ষে নিহত অবস্থায় পাওয়া যায় তাঁরই ভাগ্নে নিশ্চয়ই তার মামার কাছে কোন এক সময় ওই নীলা সম্পর্কে শুনেছিলেন এবং তাতেই নীলাটার ওপর তাঁরও লোভ জন্মেছিল মামার মৃত্যুর পর যখন শুনলেন সম্পত্তি নিলামে উঠছে তখন তাড়াতাড়ি গেলেন নিলামে আংটিটা কিনতে কিন্তু মিস্টার সেন বেশি অফার দিয়ে কিনে নিলেন ওকে বঞ্চিত করে সেবা রুস্তমজি সমস্ত আক্রোশ গিয়ে পড়ল মিস্টার সেনের ওপর এবং একবার তাজের সামনে আর একবার রাত্রে আগ্রাতেই ওই বন্ধুর বাসায় আংটিটা নেবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি তখন ভাবলেন যে এভাবে আংটিটা হাতানো যাবে না বন্ধু বেশে ব্যবসার পার্টনার সেজে এসে দাঁড়ালেন মিস্টার সেনের সামনে অসাধারণ ভালো ব্যবহার করে তাকে দারুণভাবে ইমপ্রেস করলেন কিন্তু মূল উদ্দেশ্য ছিল রুস্তমজির ওই মিলাটা কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা মিস্টার সেনের ব্যবসার গতি দেখে নীলাটার জন্য আরো লালায়িত হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন নীলাটার জন্যই তার এত উন্নতি দিনের পর দিন কলকাতায় থেকে নীলাটা চুরি করা সম্ভব হবে না জেনেই ব্যবসা ছল করে মিস্টার সেনকে নিয়ে গেলেন মিরাটে আর সেখানে এসে তার কাজ হাসিল করলেন বের করে দিন মিস্টার শৈলেশ্বর সেনের রক্তমুখী নীলাটা এতক্ষণে মিস্টার মেটা মুখ রায় একজন ভদ্রলোককে এভাবে আপনার মতো একজন ভদ্রলোকের পক্ষে অপমান করবার কোনো খুঁজে পাচ্ছি না আর রহস্য কেন মিস্টার মেটা। কিসের রহস্য আমি জানি নীলাটা আপনার সঙ্গেই আছে কি বলছেন পাগলের মতো মিস্টার রায় ঠিকই বলছে কিন্তু মনে রাখবেন দেখুন দেখুন না তখন যেন ক্ষেপে উঠেছে ওসব জায়গা খুঁজে কি হবে মিস্টার মেটা আপনি তো আসল জায়গাটাই বাদ দিয়ে যাচ্ছেন হঠাৎ গিয়ে এসে ইয়ে তাকে শেষ পর্যন্ত একদিন আত্মহত্যা করতে হয়েছিল কে জানে কোন ভয়ঙ্কর পৈশাচীর মৃত্যু আপনার জন্য অপেক্ষা করে আছে সর্বনাশ যদি না চান যার জিনিস তাকে ফিরিয়ে দিন রক্তমুখী নীলা সহ্য হয় না এই যে দীর্ঘকাল নীলা হয়ে রক্তমুখী নীলা কতটা সাংঘাতিক আপনি এখনো ধারণা করতে পারছেন না আমি বলছি এখনো ভালো চান তো যার নীলা তাকে ফেরত দিন। আমি আমি জানি না, জানি না জানি না আপনি জানেন না আপনি জানেন না এগিয়ে আসতে আসতে পচ্ছ কঠোর কণ্ঠে বলল আপনি জানেন আপনি জানেন না স্যার রুস্তাম মেয়টা আপনার চোখ ওই পাথরের চোখ ওইখানে ওইখানে সেই রক্তমুখী নীলা আমি জানি না আমি জানি না জানি না জানেন না আপনি জানেন নামে চান আপনার বন্ধুর চোখের মধ্যে লুকোনো আছে নীলাটা আপনার রক্তমুখী নীলা আ। অনেসে মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিট করে মাটিতে পেলেন আঙুল দিয়ে ছাপিয়ে পাথরে পাথরের চোখটা ছিনিয়ে নিলেন রক্ত গড়িয়ে এল ইস্তমজির জামা ধুমে রানা হয়ে গেল আর সেই রক্তের সঙ্গে চোখের কোটর থেকে ছিটকে মাটিতে পড়ে গেল নীলা রক্তমুখী নীলা মতো এগিয়ে আর মানে নামের প্রথম অক্ষর আচ্ছা তখনই ওর কাছে পুরো ব্যাপারটা খুব সোজা হয়ে গেল সেনের পার্সি বন্ধু যখন এখানেই আছেন কলকাতায় তখন বম্বে যাওয়ার তো আর কোন প্রয়োজনই থাকলো না আচ্ছা একটা কথা কে রিটি নীলাটা যে আছে এটা কেমন করে বুঝলি এ তো খুব শুরুতে অতীয়ত জানিস না কোনো পাথর যখন মানুষ ব্যবহার করে সেটা নিয়ম হচ্ছে যে দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চাই। নয় নাকি মানে সকলের ধারণা যে পাথরের কোনো উপকারই পাওয়া যায় না রক্তমুখী নয় যখন রুসমটি চুরি করেছেন তখন যাতে সেটা থেকে উপকার পান অবভিয়াসলি সেই চেষ্টাই করবেন এবং তা করতে হলে গায়ের চামড়ার সঙ্গে সেটাকে লাগিয়ে রাখতেই হবে সেভাবে রাখতে হলে তাতে একটা আংটি কিংবা দাগার সঙ্গে পাথরটাকে এনগ্রাইফ করে রাখতে হয় তাতে তো ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এক্ষেত্রে তাই দোষীর মন কিনা তাই এর উপরেও একটা কালো চশমা ব্যবহার করতে শুরু করলেন রুস্তামজি রুস্তামজির হাতে কোনো আংটি নেই সেটা দেখা এবং তার চোখে গগলস এই দুটোই আমার একসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলো তার চোখের অসুখের সময় আর নীলাটা চুরি যাওয়ার সময়টা মিলিয়ে এটা মিল আছে না। আমার সমস্ত অনুমানের উপর ভিত্তি করেই একদম বুঝতাম যে মেয়েটাকে অ্যাটাক করল বাবা ফোন করছো কে দেখতো হ্যালো সুব্রত বাবু হ্যাঁ বলুন আমি শৈলেশেন আমি জীবনে বুঝতে পারবো না থ্যাংক ইউ ফোনটা রেখে এ ঘরে এসে দেখি সোফার উপরে হেলান দিয়ে ইতিমধ্যে কিরিটি কখন একসময় ঘুমিয়ে পড়েছে नीला उद्धार हलशेष नीलार उधाऊ जावा आई नाटकियों घटनावर्ते जरा रहस्य रोमांचे जाल गुनते संगे छटू परिचय करिए दी सुब्रत सौमित्र बसु वृद्ध फकर रवीन सेंगुप्त जीवनबाबू देवाशीष घोष मिस्टर रुस्तमजी मेहता मनु मुखोपाय और रोलता करलम तरो कत फैन ভাবা যায় তিরিটি রায় বিজিএম আর এসএফ জমপেশ এর জম্পেশ ব্ল্যান্ডিংয়ে জমজমট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত